الحمد لله نحمده ونستعينه ونستغفذه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وما راك وسلم تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسبر على ما يقولون وسبح بحمد ربك قبل تلوع الشمس وقبل غروبها আজকে শাহপুর খন্দকার বাড়ির উদ্দিত আজকে পবিত্র তফসির কন মাহফিল শ্রদ্ধে সভাপতি উপস্থিত হজরতলামায়কলাম আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে পুরাণে করিমের নিসবতে দাওয়াত তবলীগের নিসবতে জিক্র ফিক্রের নিবতে একত্রিত হয়ে পুরাণে কারিম থেকে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন নিজন্য বলি আলহামদুলিল্লা পর থেকে মা গিয়ে পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ সকলকে কবুল ফরমান মেরে ভাইও আমাদের বলাও যেন আল্লাহ তালার জন্য হয় এবং আমাদের শোনাও যেন আল্লাহ তালার জন্য হয় আমাদের জিন্দগির হার হার লোমহা জিন্দগির হার হার মুহূর্ত যেন আল্লাহ তালা সন্তোষীর জন্যই হয় আল্লাহ তালা আমাদের উপর রাজি হয়ে যান সকলে বলেন আমিন সাহাবায় ক্রাম বাজারে যাইতেন তো আল্লাহ তালাকে রাজি করার নিয়তেই যাইতেন আমরা মসজিদেও আল্লাহ তালাকে রাজি করার নিয়তে যাই না কথা ঠিক না ব্যাঠে বলেন বলেন তো সাহাবায় ক্রাম নামাজের মধ্যে নয় শুধু বাজারেও আল্লাহ তালা রিয়াত করতেন আর আমরা নামাজের ভিতরেও তালাকে মনে করি না কথা ঠিক না ব্যাঠে বলেন এজন্য মেরে ভাই আল্লাহ তালা করে আমাদের আল্লাহ তালার জন্য হয়ে যায় এরকম হয় যে আমাদের এই মজলিস শেষ হবে আর আল্লাহাল শোনাইয়া দিবেন তোমাদেরকে মাফ করে দিলাম আর তোমাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দিলাম আল্লাহ তালা আমাদেরকে কবুল ফরমান আমি আপনাদের সামনে সুরায় তোহা থেকে একখান আয়াত করিমা তেলাওয়াত করেছি এই আয়াত করিমা সুরায় তোহার একশো বিশ নম্বর আয়াত এই আয়াত করিমার মধ্যে আল্লাহ তালা সাত করেন কে কাকে বলেছেন আল্লা তার নবী বলেছেন তার হাবিবকে বলেছেন ফসবির আপনি সবর করুন আলামায়কুলুন ওরা যা বলবে তার উপরে আপনি সবর করুন ওরা আপনাকে পাগল বলে তো আপনি সবর করুন ওরা আপনাকে কবি বলে তো আপনি সবর করুন ওরা আপনাকে গায়ক বলে তো আপনি সবর করুন ওরা আপনাকে মজনউন বলে তো আপনি সবর করুন রসুল করিম সল্লি ওস্লাম বলেন সল্ল্লাহাল আলহিহ ওসাল্লাম রসুল করিম সল্লাহতাল আলহি ওস্লাম যেন আল্লাহতালাকে বললেন আল্লাহ ওরা আমাকে পাগল বলবে আমি সবর করব। ওরা আমাকে গায়ক বলবে আমি সবর করব ওরা আমাকে সহি বলবে আমি সবর করব ওরা আমার ওয়াহি বলবে আমি সবর করব তো দিলে তো সবর করব মুখে কি করব তো আল্লাহ তালা বলেন বেহামদের রব্বিক মুখে না আপনার রবের তাজবি পড়তে থাকুন দিলে সবর করবেন মুখে তাজবি পরবেন বলেন কী বলছে আল্লাহতালা দিলে সবর করবেন আর মুখে কি পড়বেন তসবি পড়বেন ওলামা একরাম তো এখানে আসেন ফাস শব্দটা ওয়াহেদের সিগা। এটা জমানা ওয়াহেদ ওয়াহেদ এটা এক বছরের শিগা অর্থ কি আপনি করুন তো তরজমা আমার কাছে এভাবে করতে ভাল লাগে ফাঁসাববেহ আল্লাহ যেন বলেন কেউ করলে করুক আপ কেউ করলে করুক না করলে নাই আপনি করুন কি বলছে বলেন কেউ করলে করুক না করলে নাই আপনি করুন তো রসুলের মধ্যস্থতায় এটা যেন আমাকে আল্লাহ বললেন কেউ করলে করুক না করলে নাই মোশাক পড়লে পড়ক না পড়লে নাই তুমি পড়ো বলেন। ফাসাব আপনি পড়ুন বলেন তর্জমা করেন আপনি পড়ুন আমাকে বলে তুমি পড়ো ইনাকে বলেন তুমি পড়ো অ্যাডভোকেট সাহেবকে বলেন তুমি বড়। ইনাকে বলেন তুমি বড়। প্রফেসরকে বলেন তুমি পড়ো ডাক্তারকে বলেন তুমি পড়ো অ্যাডভোকেটকে বলেন তুমি বড়। আল্লাহ তালা ফে রসুলকে বলে যেন বুঝিয়েছেন আমি আমার হাবিবের কাছে চাচ্ছি যেটা আমি তোমার কাছ থেকেও সেটা চাচ্ছি আমি আমার রসুলের কাছ থেকে চাই রসুলের ঠোঁট যেন আমার নামের তসবিনিয়া নড়তে থাকে আমার হাবিবের ঠোঁট আমার নামের তসবী দিয়া নড়ুক এটা আমি চাই তাহলে আমার রসুলের মধ্যস্থতায় আমাকে যারা ভালোবাসে আমি তাদের কাছ থেকেও চাই যেন তাদের ঠোঁট আমার নামের এজন্য তসবা এই জন্য আমাজান করিম সাল্লি ওসাল্লামকে একবার বললেন মালি ওগু আল্লাহ নবী আমার কি হল উরিকা আমি আপনাকে দেখি দেখি আপনার ঠোঁট দুটো রসুলের ঠোঁটের দিকে যখনই তাকাইতেন তখনই দেখতেন ঠোঁট নড়ে রসুল করিম সাল্লাম বললেন আয়সা আমার আমার রব আমাকে চারটা জিনিস বেশি করতে বলছেন আমাকে বলছেন তাজবিদ বেশি বেশি পড়তে তাহমিদ বেশি বেশি বেশি করতে করতে। এজন্য এই চারটা জিনিস দিয়ে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি নবী আমার ঠোঁট নাড়ায় এজন্য জন্য এই তজবি পড়তেন তাহলে কি বলছেন আল্লাহ কি বলেন আপনি তসবি পড়ুন আপনি কি করুন বলেন তো আমাদেরকেও এখন বলে জঙ্গি তো আমাদেরকে বলবে জঙ্গি আমরা বলবো সবর এবং বাড়াবো তসবি আমাদেরকে বলে ওয়াহাবি তা আপনি বলবেন সবর এবং তসবি বাড়াবো বলবে ওয়াহাবি তা আপনি বলবেন সবরিহি বলেন কি বলবেন বলেন ওরা বলবে জঙ্গি তা আপনি বলবেন শুভ হানিহি ওরা বলবে সন্ত্রাসী তা আপনি বলবেন ওরা বলবে সবি আপনি বলবেন শুভ হানি অরা বলবে গাঢ়িওয়ালা আপনি বলবেন শুভেন যত গালি দিবে আমাদের তসবি তত বাড়াবো যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি তসবি পড়ব তবে কখন কখন পড়লে আপনার বেশি ভাল লাগবে তো আল্লাহ বলেন কবলা তুলু ঐশামসে সূর্য উদয়ের আগে কখন বলেন না সূর্য উঠার পরে আচ্ছা তুলু এই শে সূর্য উদয়ের আগে অকবলা ঘুরু বিহা এবার আল্লাহ তালা বলেন আরেকটু সময় ঠিক করেন সূর্য ডুবার আগে তাহলে উঠার আগে এবং কি বলেন দুবার আগে উঠার আগের সময়টা কখন আগে আর দুবার আগে সময় কখন মা আগে রসুল যেন বললেন আল্লাহ আরও একটু বাড়ায় দেন না আর কখন করতাম আল্লাহ তালা বলেন আনা রাতের বেলায় মাঝে মাঝে दूरे चले गारा कथा ফেল এটু হয়ে দূরে চলে গেছে আবার নিচে একটু আগে না বলছে ও সাব বেহান দ্রব্যিক একটু দূরে চলে গেছে আবার মনে করা দেয় আপনি তসবি পড়ুন রসুল বলেন আর কখন পড়তাম তিন সময় তো বুঝলাম এবার বলেন দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যায় দিনের দুই প্রান্তে কখন সকাল সন্ধ্যায় এবার তাহলে আমরা বুঝলাম ফজরের সূর্য উঠার আগেও পড়বো মাগরিব সূর্য ডুবার আগেও পড়ব রাতের বেলায়ও করব। দিনের বেলায় যখন মনে চায় তখন পড়ব যেন বললেন আল্লাহ আমি যদি আপনি আমাকে কি দিবেন তো আল্লাহালা বলেন লাল্লা কাতার দ কথা দিলাম এমন দিব তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব যাতে তুমি খুশি হয়ে যাও বলেন কি দিবে मूल आज के दिन आगामी दिन जाशु जा सकाल जा दरकार दोपुर जाते जा বিকেলে যা দরকার খাবারের জন্য যা দরকার পানির জন্য যা দরকার পরিধানের জন্য যা দরকার থাকার জন্য যা দরকার আমার স্ত্রীর জন্য যা দরকার আমার সন্তানদের জন্য যা দরকার আমার নাতি নাতনিদের জন্য যা দরকার আমার খানদানের জন্য যা দরকার আমার দুনিয়ার জন্য যা দরকার মত সময় কালেমার দরকার কবরে প্রশ্নের উত্তর দেওয়া দরকার কবরে জান্নাতের বিছানা দরকার কবরে জান্নাতের হাওয়া দরকার কবরে আরামের ঘুমের দরকার হাঁসরের ময়দানে আর শাহাজিমের নিচে ছায়া দরকার আর ময়দানে আমল নামার ডানহাতে দরকার হাসরের ময়দানে মোহাম্মেদুর উসে আল্লাহ দিদার দরকার আল্লাহ বলেন্লা জীবনে যখন যা লাগে তখন তা দিয়ে দিবে কি ভাই বলেন তো তসবি বললে কি দিবে সবাই বলেন কি দিবে আমার কালকে নাস্তার দরকার এটা যদি না হয় তো আমি তো খুশি হব না কালকে দুপুরে খাবারের দরকার এটা যদি না হয় আমি তো খুশি হব না থাকার জন্য ব্যবস্থাপনা দরকার এটা যদি না হয় আমি তো খুশি হব না আমার কবরের প্রশ্নের জবাব যদি না হয় আমি খুশি হব কিভাবে হাসুরে মদান আশা আজমের নিচে ছায়া না দিলে আমি খুশি হব কিভাবে। কীভাবে তব্বুল আলামিন বলেন তসবি বাড়াবার দায়িত্ব তোমার তজবি বাড়ার দায়িত্ব তোমার তোমারে খুশি করার দেওয়ার দায়িত্ব আমা আমার কাজ কি আমি পড়লাম না রব্বুল আলমিন নিজের ওনারটা করবেন কেন তিনি তার করবেন কেন খুশি করার দায়িত্ব তো আমার কি হয়। তসবি পড়বে কে আমি খুশি করবে কে এবার বলেন কে কে পড়বেন তসবি হাত ধোলেন ইনশাল্লাহ দুই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে দুই অর্থে কোনো কোনো মুফসরিন বলেন এখানে তাজবি মানে নামাজ এখানে তাজবি মানে কি নামাজ আর কোন কোন মুফাসীন বলেন এখানে মানে আমরা বলি ঠিক আছে চলো কোনো কোন মুফাসের বলছে নামাজ আর কোন কোন মুফসের বলছেন তসবি আমি বলবো আমি দুইটাই করবো নামাজ পড়বো তসবি কথা ঠিক না ভাই ঠিক বলে মাইক উঠা দেন মাইক বলার কথা মাইক উঠা কোন মুসলমান যদি সূর্য উঠার আগে একশোবার এবং সূর্য ডুবার আগে একশো বার পরে বলেন অতবার পড়ে 100 বার কখন কখন সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে রাসূল এ করেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে একসভার করে পড় আমি নবী কথা দিলাম আল্লাহ তালা হাসন তাকে তুলবেন না তাকে তুলবেন সর্বোচ্চ সমান পুরস্কার তার থেকে বেশি পড়বেলা হবে কি পড়লে একলাম হাত তোলেন সাধারণ শ্রেণী তুলিয়েন না ওলামা একলাম হাত তুলেন শুধু উল্লামায় ইমাম সাহেবরা ক্ষতিব্রাহ পোলেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আপনাদের পায়ে ধরে বলি এই আমলটা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অল্পনা না বেশি অল্প সময় না বেশি সময় অল্প সময় সর্বোচ্চ পড়েন কোন দোষ নাই কোন দুর্বলতা নাই সে হাতের মধ্যে না কত বেশি লা কি পরিমাণ লাভ পাঁচ মিনিটের মধ্যে আমি না আপনাকে খুশি করে দিব হাজানা তার সুন্দর বলেন তিনি বলেন লাল্ দর দরজুমা কি এর সহজ তোর জমা তিনি বলেন আল্লাহ বলবেন হাবিব আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তুমি বলবা বাস বাস আর লাগবে না আল্লাহ আমাকে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে আল্লাহর কসম জিকির মতো জিহ্বার চেয়ে মূল্যবান কোন বস্তু হইতে পারে না তসবির মতো জিব্বা যার নসিব হয়ে গেল শকরের মতো দিল যার নসিব হয়ে গেল। জিকিরের মতো জিব্বা যার হয়ে গেল কাঁদার মতো চোখ যার নসিব হয়ে গেল আল্লাহর কসম দুনিয়ার আখ রাতের তাম চাবি তার নসীব হয়ে গেল শকরের মতো দিল থেকে দামি কোনো বস্তু আল্লাহ তালার কাছে আর নাই জিকিরের মত জিব্বার থেকে দামি কোনো বস্তু আল্লাহ তালার কাছে আর নাই আল্লাহর কসমখ্যা আশা করা যায় জিকির মতো জিব্বা আল্লাহ তালার কাছে জন্ডা তুলসুর দাউসের চেয়েও দাম বেশি মতো জিব্বা বেশি এমন কোন শব্দ এর মোকাবিলা আর কোন শব্দ নাই যে শব্দ এত ভাবে আল্লাহ উল্লেখ করছেন কখনো মাঝদার দিয়ে উল্লেখ করছেন কখনো মাঝি দিয়ে উল্লেখ করছেন কখনো মোজারে দিয়ে উল্লেখ করছেন কখনো আমর দিয়ে উল্লেখ করছেন কখনো জমা উল্লেখ কখনো মুফরাদ উল্লেখ করেছেন কখনো ইসমে ফায়েল উল্লেখ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এখানে মাজদার সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বে এখানে ফেল माजी ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বে এখানে ফেল মুযারে ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা এখানে আলা এখানে আমর ওয়াহে এত ভাবে বলেছেন এত ভাবে বলেছেন কখনো মাঝি কখনো মোজারে কখনো আমর কখনো মাজদার এত ভাবে কেন বলেছেন আল্লাহ তালা বুঝাইতে চান আমার তো মনে হয় গোটা কুরআ যেন সুরা জুমা শুরু করছেন শুভান দিয়ে সুরা আল্লাহ শুরু করছেন আল্লাহ আটটা সুরা আল্লাহ শব্দ দিয়ে শুরু করছেন আটটা সুরা আল্লাহ বলেন আল্লা মানুষ শুনো সাত আসমান সমস্ত কিছু আমির আল্লাহ তালা বলেন শুধু সাত আসমানের মধ্যে যা তারা পড়ে না শুধু সাত জমিনের মধ্যে যা শুধু তারা পড়ে না আল্লা পরে আমার উড়ে যায় বলেন তোমাকে ভিন্ন ভিন্ন ভাবে আর কত বলবো এমন কোন বস্তু নাই যেটা আমি মালিকের তসবি পড়ে না দক্ষিণ দিকের বাতাস তসবি পড়তে পড়তে আসে তসবি পড়তে পড়তে যায় এই কুয়াশার তসবি পড়তে পড়তে আসে তসবি পড়তে পড়তে চলে যায় এই সাগরের জোয়ার তসবি পড়তে পড়তে পরে আসে আবার তসবি পড়তে পড়তে ওই চলে যায় গরুগুলো তসবি পরেমিং সেই নীলাই হাম দিহি গাছের পাতাগুলো গুলো নড়ে আমরা দেখি নড়ে নানা না ওরা তসভি পড়তে নড়ে ফুলের কলিগুলো গাছ থেকে বের হয় তসবি পড়তে পড়তে বের হয় তসবি পড়তে পড়তে খোলে তসবি পড়তে পড়তে হলুদ হয় তসবি পড়তে পড়তে একসময় ঝরে যায় সুভান আল্লাহ আমি যেন বললাম আল্লাহ শুধু কে পড়ে না শুধু কে পড়ে না আল্লাহ তালা বলেন শুধু তুই পড়িস না তুই কথা ঠিক না আল্লাহ বলেন শুধু তোমরা পড়ো আর সকলেই পড়ে এজন্য মেরে ভাই সকালে পড়তে থাকা আপনি যদি বলেন হুজুর আপনি যে কথা বলছেন এটা কোন তরিকার সবক এটা কোন তরিকার সবক আমরা তো তরিকা ছাড়া মানি না আমি বলি আল্লাহর কসম খায়া বলি এটা মুহাম্মদুর রসুল্লা বলছি এরপরেও কি বিশ্বাস হইতো না বুঝেন না এই কথা এটা কোন তরিকার সবকুল্লাহ তরিকার সবক আম্মা হজরতে একজন বিখ্যাত আগের মতো বেশি পারিনা আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমাকে সহজ সহজ কিছু আমলের কথা বলে দেন আল্লাহ নবী বললেন উমেহানি হা একসবা কতবার এটা কোন তরিকার সবকুল্লা মোহাম্মদুর রসুল্লাহ তরিকার সবক দামি না মুস্তাকুণ্ডবীর তরিকার সবক দামি বোরহানুদ্দিনের তরিকা দামি না মোহাম্মদুর রসুল্লার তরিকা দামি তবে হ্যাঁ যেই তরিকা মোহাম্মদুর রসুল্লার সবক দোহরায় ওই তরিকা মূলত এটা কোনো তরিকা না এটা মোহাম্মদুর রসুল্লার তরিকা কত ঠিক না বেশ ঠিক এটা কার তরিকা মুহমদুর রসুল্লাহামের তরিখা আল্লাহনিশো বার বলবা শুভান একশো বার বলবেন একনিশে একবার একনি কয়বার একনি একবার শুভানুভান ল আল্লাহ নবী বলে নিম একশো বার বলবা সুভান এটা কি হবে জান একশোটা একশোটা ঘোড়া একশোটা গোলাম ইসমাইল আল সাদামের বংশের একশোটা গোলাম আজাদ করলে যে সব পাইবা কোন ইসমাইল আল সাদামের বংশের একশো টা গোলামাজাদের সব বাবা এবার রসুল বলেন দুই নম্বর সবক শুনো বারদুল্লাহ আল্লাহামদুল্লাহ কতবার একশোবার বলবা আল্লাহামদুলিল্লা আল্লাহ নবী বলেন এটা কি হবে জানো একশো টা ঘোড়া একশো টা ঘোড়ার জামা সহ একশোটা ঘোড়ার অস্ত্র সহ আল্লাহ রাস্তা দান করলে যে সব সব পাইবা মজা হবে না কতবার একশো বার করবেন তো সবাই ইনশাল্লাহ কোন তীার সবকালামের তরীটা আকবরের তরীকা এটা ফারুক আজমের তরীকা এটা ইমা হজরত হাসানের তরীকা হজরত হুসাইন রাজি আল্লাহ তরীকা সোহান এটা ইমাম আজম আবু হানিফের এটা ইমাম এটা ইমাম তরিকা এটা ইমাম এটা আব্দুল কাদের জিলানী রাহমাউল্লাহর তরিকাহ মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর এক নম্বর সবক কি দুই নম্বর সবকর বলেন সবকর সবকিরকবর আল্লাহ নবী বলেন একশোটা ওঠ আল্লাহ রাস্তায় কোরবানি করলে যে পরিমাণ সব পাইবা ানি করলে যে পরিমাণ সাপ পাইবা আল্লাহ তারা তোমাকে এই পরিমাণ সব দিবে কি পড়লে কয়টা সবক শিখলাম তিনটা এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কিবার আল্লাহ নবী বলেন ওয়াহিল একশো বার বল اِلَّا اللَّهُ إله إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ কয়টা তসবি পাইলামের তরিকা আল্লাহ আকবর এর সাথে আমরা আরো দুটা তসবি জুড়বো কমপক্ষে রোজানা একশোবার যেকোনো দূরত চলিবে আপনার কাছে ভাল লাগে শুধু একবার বলবেন সঙ্গে সঙ্গে রব্বুর আলমিন দশটা দশটা রহমদ দিয়ে দিবে Hello, oh. hello. দশটা নেই লিখে দিবে দশটা গুনা মুছে দিবে দশটা মর তো বাড়বে কম পক্ষে ছয় নাম্বারের রোজ আনা একশো বার্ত এর সাথে জুড়ে দিবে কটা তসবি শিখছি এটা কোন তরীকা করবো তো ইনশাল্লাহ কখন কখন করবেন যখন মনে চায় তখন করবেন সকালেও করবেন সন্ধ্যাও করবেন দুপুরেও করবেন রাতেও করবেন চলতে চলতে করবেন ফিরতে ফিরতে করবেন উঠতে উঠতে করবেন বসতে বসতে করবেন যদি কেউ অহাবি বলে তাও করবেন যদি কেউ সন্নি বলে তাও করবেন যদি কেউ কোনো পীরের হাতে বায়াত হন তিনিও করবেন যিনি পীরের হাতে বায়াত নন তিনিও করবেন ইংরেজি শিক্ষিত তিনিও করবেন মাদ্রাসিক তিনিও করবেন বুড়োও করবেন শু সুযোগও করবা ইনশাল করবো তো ইনশাল্লাহ দিবে আল্লাহ লালদ লাল যখন যা তখন পাইলে খুশি হবোহাম লাল্ কাতার দ আমি যেন বললাম আল্লাহ দুনিয়াতে ওদের বাড়ি বড় বড় বাড়ি হইতেছে বড় বড় গাড়ি হইতেছে আমি শুধু তো ওদেরকে বড় বড় প্রসাদিসি এগুলোর দিকে চোখ তুলেও তাকায়ও না তুমি বলবা তসবি ওরা তুমি তুমি তুমি গণবা তসবি ওরা গুনবে মাল শেষ দেখা যাবে ওয়ারিস আমি তোমারে যেটা দিব এটা শ্রেষ্ঠ আর চিরস্থায়ী ওরা গনুক মাল তুমি এটা হলো তাদের দুনিয়ার চাকচিক এটা কেন দিয়েছি জানো লিনা হুমফি এর মধ্যে আমি ওদেরকে পরীক্ষা করে দেখবো রুম আল্লাহ তালা বলেন वा रिजिके बरद रेखे श्रेष्ठ एवं स्थायी श्रेष्ठ ना दुनिया कि भाई একদিকে শ্রেষ্ঠ আরেকদিকে বলেন চিরস্থায়ী আল্লাহ মেহের বাহারী করে আমাদেরকে শ্রেষ্ঠ যে দলের হন জামাতের সাথে নামাজ পড়বেন যে যেই মতের হন জামাতের সাথে নামাজ পড়বেন যে যেই পীরের মুরিদ হন জামাতের সাথে নামাজ পড়বেন আরে তসবি গুলো পড়ব ইনশাল বলেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সকলকে আমল করার তাফিক দান করেন সুবাহ